السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلم تسليما كثيرا সারা বিশ্বের পিস টিভির সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের সামনে রিয়া উসীন কিতাব থেকে নিয়মিত দর্শ উপস্থাপন করা হচ্ছে ইনশাআল্লাহ আজকে উক্ত কিতাব থেকে যে বিষয়ে আলোচনা পেশ করব সেটি হলো বাবু সাবর ধৈর্য অধ্যায় সম্মানিত দর্শক মন্ডলী এই অধ্যায় ইমাম নব্লা প্রায় ছয়টি কোরআনের আয়াত উল্লেখ করেছেন এবং এসেছেন প্রথম আয়াত সুর আলের দুইশো নম্বর আয়াত মোহানবুল আলমিন বলেন ইহল্লাদ মানো হে ইমানদার গণ ইস বেরু তোমরা ধৈর্য ধারণ করো সবর করোসা বেরু এবং ধৈর্যের উপর তোমরা অটল থাকো দ্বিতীয় নম্বর আয়াত ও বুল কুমিস দুনিয়ার মানুষ সকল ওলা না বোলু আন্না কুম আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো বিষয় ইমাল কখনো ভয় দিয়ে والجوع एवं কখনো ক্ষুধা দিয়ে ওয়ানাক্সিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস থমারাত এবং কখনো জান মাল এবং সশের ক্ষতি সদলের মাধ্যমে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ওয়া বাশিরিস সাবিরিন এবং এই পরীক্ষায় যারা ধৈর্য করবে সেই সমস্ত ধৈর্য প্রতি বাশির সেটা কখনো আমি তোমাদেরকে দুনিয়ায় ভয় দিব কখনো আমি ক্ষুধা দিব কখনো তোমার আমি যান নিয়ে নিব কখনো মাল আমি ক্ষতি সাধনা করব। আবার কখনো ফল ফ্রুট এবং খাদ্যর্য জিনিসের আমি তোমাদের মাঝে আমি ক্ষতি করে দিব কম করে দিব আমি তখন দেখব যে কে আছে তোমাদের মধ্যে ধারণকারী নাম নিশ্চয় ধৈর্য ধারণকারী তার সবাব পরিপূর্ণ দেওয়া হবে আয়াতে এবং যারা ধৈর্য ধারণ করেছে এবং যারা ক্ষমা করে দিয়েছে আজমিল নিশ্চয় ধৈর্য ধারণ করা এবং ক্ষমা করে দেওয়া বড় একটি সাহসিক দায়ারিকা ল্যামিন আজমিল অমুর এটা তো বড় সাহসিকতার পরিচয় যে কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করবে এবং ক্ষমা করে দিবে সুরাই বাকার একশত তিপ্পান্ন নম্বর আয়ত আল্লাফাক বলেছেন তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছেন এরপরে সুরে মোহাম্মদের একত্রিশ নম্বর আয়ত আল্লাপাক বলেছেন পরীক্ষা করবো হাতামাল মুজাহিদিন যতক্ষণ পর্যন্ত আমি না জানবো যে কে আছে ধৈর্য ধারণকারী এবং কে আছে পরিশ্রমকারী ইসতেহাদী আমি এটা না দেখা পর্যন্ত না জানা পর্যন্ত আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। সম্মানিত দর্শক মন্ডলী এই সমস্ত আয়াতে আল্লাহর আলমিন ধৈর্য ধারণকারীর সম্পর্কে সুসংবাদ জানিয়েছেন এবং বলেছেন যে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলমিন মমিনদেরকে করে থাকবেন তবে এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবেন তাদের জন্য আল্লাহ আল্লাহরাবুল আলমিন বড় বড় সুসংবাদ আরেখে দিয়েছেন এই অধ্যায় প্রথম যে হাদিসটি নিয়ে এসেছেন হাদিসটি রিওয়ায়াত করেছেন বর্ণনা করেছেন আবু মালিক Харис বিন আসিম আল আশরী رضی اللہ تعالی عنہ তিনি বলেন قال তিনি বলেন قال رسول الله صلی اللہ علیہ وسلم الطهور شطر الايمان والحمد لله تملا الميزان وسبحان الله أو تملأ ما بين السماء والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك او عليك كل الناس يغدو فبائع نفسه فمعتقوها أو موبقوها رواه مسلم إمام مسلم رحمه الله حديث تنية حديث تبعالنا قريتا الله النبي صلى الله عليه وسلم الصحابي. আবু মালিক হারিফিন এবং আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ পড়া মিজান এটা আল্লাহ পাক এর সবাব দিয়ে মিজান কে ভরে দেবেন আলহামদুলিল্লাহ এবং সুবাহ আল্লাহ মিজানকে ভরে দিবেন আ অথবা বলেছেন যে সুবাহ আল্লাহ আল্লাহামদুল্লাহ এটা পড়ার কারণে আল্লাহ পাক সবাব দিয়ে জমিন এবং আসমানের সমস্ত জায়গাটি আল্লাহ পাক সবাব দিন পরিপূর্ণ করে দিবেন সালাত দলিল ও সবরু বৈর্য ধারণ করা এটা জ্যোতি এবং আলো ওয়াল কোরআন ও আলেক কোরআন এটা আপনার পক্ষেও দলিল হতে পারে दलुन्ना सकाल कर दे जान के परवर्ती से उधार कर অর্থাৎ করেছেন সেই ক্ষেত্রে উনি বলেছেন পবিত্রতা অর্জন করা এটা ইমানের একটি বড় অংশ এটা পবিত্রতা শরীরও হতে পারে পবিত্রতা কাপড়েরও হতে পারে আর সবচেয়ে বড় পবিত্রতা যেটা সেটা হলো মানুষের নফসকে সিরিক থেকে মুক্ত করে গোসলের কাপড় পরিষ্কার করার মাধ্যমে হতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা এটা হলো ইমানের বড় একটি অংশ এরপরে বলেছেন আলহামদুলিল্লাহি তামলা মিজান আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ রব আলমিন মিজান দ্বারা ভরে দিবেন আল্লাহ নবীলাম বলেছেন পবিত্রতা এটা ইমানের একটি অংশ এবং আল্লাহ পড়ার কারণে আল্লাহর আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রব আলমিন জমিন এবং আসমানকে সবাব দিয়ে ভরে দিবেন আল্লাহ নবী সালাম বলেছেন আদায় করা এটা হলো একটা নূর আমরা সবাই জানি বললেন সেই দিনের দিন যারা মোমেন হবে সেই মোমেনদের সামনে আল্লাহ পাক নূর এবং আলো দিয়ে দিবেন তো সেই দিন কোনো ব্যক্তি জুনিয়ার যদি সলাৎ আদায়কারী হয় তাহলে তখন আল্লাহ পাক এই সলা আদায়ের কারণে আল্লাপাক তার চেহারাকে নূর এবং নুরান্বিত চেহারা করে দেন সুবাহ আল্লাহ ও সদকাত বুরাহান ব্যক্তি যদি সদকা করে দান করে খায়রাত করে তাহলে এটি তার ইমান এবং মমিন হওয়ার জন্য বড় একটি প্রমাণ ধারণ করা এটা একটি একটি আলো তো যেহেতু অধ্যায় এখানে ধৈর্যের ফজিলত বর্ণনা করা হয়েছে যে ধৈর্য এটা আলো স্বরূপ সেহেতু এই হাজিসটি ইমাম নব ইউর এই অধ্যায় নিয়ে এসেছেন এরপরে বলেছেন যে কোরআন মানুষের জন্য সুপারিশ করতে পারে আবার কখনো মানুষের বিরুদ্ধে কোরআনের অর্থ বুঝতে হবে এবং সেই মোতাবেক আমল করতে হবে তো যদি কোরআন পড়ি এবং সেটা বুঝি এবং সে অনুপাতে যদি আমল করি তাহলে এই কোরআন শাফিআ আসি अल्लाह नबीम बुरानतर दिन सुपारिश कर फिल्मा कुर अर्थ बोझार चेस्ट करना कुरान जो विधान आई विधान अनुपाते कुरान कयाम दिन ओक्तर बिुदे कैयातर दिन नारिश करबे সম্মানিত দর্শকী তাহলে ব্যবহার করতে চাই তাহলে এবং সেই ওনার যে বিধান আছে সেই বিধান অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে এরপরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন যে প্রত্যেক মানুষ যখন সকাল করে তখন তার অবস্থাটা এমন হয় যে তার জানকে সে কখনো জাহান্নাম থেকে মুক্তি পাবে এমন আমল করে আর কখনো সে এমন কিছু মারাত্মক গুনার ভিতরে লিপ্ত হয়ে যায় যে গুনার কারণে তার অন্তরটাকে সে ধ্বংস করে দেয় এজন্য একজন ব্যক্তির উচিত হবে যে তার নফকে কন্ট্রোল করা এবং এমন কিছু ভালো কাজ করা যে কাজের মাধ্যমে যেন আল্লাহর আলমিন এই অন্তরটাকে প্রশান্তি দেন এবং এটাকে যেন আল্লাহ আল্লাহাক জাহান্নাম থেকে মুক্তি দান করেন সম্মানিত দর্শক মন্ডলী এরপরে যেটি হাদিস আছে আল্লাহ নবী সালাম তাদেরকে সাহায্য দান করলেন এরপরে আরো বেশি তেনারা ওনার কাছে চাইলেন প্রার্থনা করলেন আরো তাদেরকে যতটুকু সম্পদ ছিল মাল ছিল সবগুলি শেষ হয়ে গেল এরপরে আল্লাহ নবী সালাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন তখন যখন ওনার হাতে রাখা সমস্ত মাল যখন শেষ হয়ে গেছে তখন তিনি বললেন হে দুনিয়া মানুষ শুনে রাখো এটা অসম্ভব যে কোন ভালো জিনিস কোন মূল্যবান জিনিস সম্পদ আমার কাছে থাকবে আর সেটা আমি তোমাদেরকে আমার কাছে এটাকে সংরক্ষণ করে রাখব এটা কোশ্চিন কালেও হতে পারে না এটা কোনোদিন সম্ভব নয় এরপরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম উনি বললেন যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখতে চাই भलो रखते चाय पाक मुखाफिक्की कराईता सब्बर युसबुल्लाह जे व्यक्ति धर्धारण कर चेष्टा कर आल्ला पाक धर्धारण कर तौफिक दान कर দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই হাদিসটি রেওয়ায়ত করেছেন ইমাম বখারি এবং মুসলিম রাহমা সম্মানিত দর্শক মন্ডলী এই হাদিস থেকে যে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেটি হলোই ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য চাও ধৈর্য এটা বড় একটি নিয়ামত এই ধৈর্য যাকে আল্লাহ পাক দিয়েছেন এই ধৈর্যের মাধ্যমে দুনিয়ায় যেরকম আল্লাহর সন্তোষদের অনেকগুলি কাজ তার জন্য করা সম্পাদন করা সম্ভব শীতের সময় করতে কষ্ট তাহলে ধৈর্য ধারণ করেই সবুর করে আমাকে কষ্ট করে ধৈর্য ধারণ করতে হবে পেটে ক্ষুদা আছে ওয়ানাহারে কষ্টে আছে তাহলে সেই সময় ধৈর্য ধারণ করতে হবে দুনিয়ার যত বড় মুসিব আসুক না কেন যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাপাকে ধৈর্যের বিনিময় আল্লাহ পাকাব এবং সেটা হলে কালিনা একটি আশ্চর্য বিষয় কি ভাবে ইন্না আমরা মুমিনের সব বিষয় যেন তার ভিতরে মঙ্গল আছে মোমিনের ভালো কাজ কাজ सब क्या आल्ला पे बसे अर्थात खुशी अर्जन हो सकारा तक से बल्बुल्लाह तुम्हार से जदि मुखर आदाय ভালো নিয়ামত পাওয়ার পর যদি সুক্রিয় আদায় করে তাহলে তার জন্য মঙ্গল হয়ে যায় যদি স্পর্শ করে তাহলে কষ্ট পোষার পর সে যদি সাবারা ধৈর্য ধারণ করে ফাঁকা খায় তাহলে এই ধৈর্য ধারণ করা এটাও তার জন্য মঙ্গল হয়ে যাবে মোমেন ছাড়া এই বৈশিষ্ট্য আল্লাপাক আমি অবশ্যই অবশ্যই মোমিনদেরকে আমি পরীক্ষা করব তাহলে সেই পরীক্ষার ক্ষেত্রে পাক যদি কারো যান নিয়ে নেয় পাক যদি কারো মাল নিয়ে নেয় পাক কারো যদি সম্পদের ভিতরে যদি কমিয়ে দেয় তাহলে সে অবস্থায় धारण करम क्या आल्लादायर शुक्रिया आदायर मध्यम आल्ला पकड़ सवें आल्लाक आजर एवं सबें खुशी हबें तो के नहीं आदाय पेमत के बाड़े देर पर आल्ला पाक कष्ट दे धारण ना कर देर शक्ति कष्ट दूर करते दूर नल्ला कष्ट दिए आल्ला दूर करते विधाय आल्लास चाव य मोमर करब्य एवं कष्ट समय धर्ज धारण कर मोमर का সকল মুসলিম ভাই সারা বিশ্বের মুসলিম ভাইদের প্রতি আমি বিশেষ ভাবে যে অনুরোধ করবো সেটা হলে আল্লাপাক আল্লাপকে কষ্ট দিয়েছেন আদায়ের মাধ্যমে আমরা আমাদের আমলকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাইতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার জন্য যেন তৌফিক দান করেন এই বলেই আজকের আলোচনা এখানেই শেষ করছি না عن رب العالمين. عليكم আসসালামাইকুম الله বাকাত